আল্লাহর নামে শপথ তাহাদের যাহারা সারিবদ্ধ ভাবে দণ্ডায় মানি ও যাহারা কঠোর পরিচালক এবং যাহা আবৃত্তিতে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয় স্থী আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বার সুশোভিত করিয়াছি এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَئِ الْأَعْلَى وَيُقْدَفُونَ مِنْ كُلِّ جَانِبَ فَالَي، وَهَا رَا عُدْتَو جَاگَتِر كِيشِ سْرَوَنَ كُرِيتَي پَارَيْنَا ايباً وَهَا در پتی نِكِّب تو هاي شاقل دیکھوئیتِ دُحُورَا وَلَهُمْ عَذَابٌ وَاصِبَ بِتَارَنَهَا جَنَّا ايباً وَهَا در جَنَّا তবেহ হঠাৎ জ্বলন্ত জিজ্ঞাসা কর উহারা সৃষ্টিতে দৃঢ়র না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে তুমি তো বিস্ময়ে বোধ করিতেছ আর উহারা করিতেছে বিদ্রুপের এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না ও ইরা কোন নিদর্শন দেখিলে উপহাস করে এবং বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও قل نعم وانتم داخرون balo ha ebong tumra hoybe lanchito fa inna ma hiya zajratun wahidatun fa idahum yanzurun wa ekti matro prachondo shobdo এবং ফলার দিন যা তোমরা অস্বীকার করতে একত্র কর জালিম ও উহাদের সহচর গনকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা এবং অতপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে তোমাদের কি হইল যে বস্তুত সেই দিন গুহার আত্মসমর্পণ করবে এবং তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে কলুম বেলম চুন তাহারা বলিবে তোমরা তো বিশ্বাসই ছিলেনা এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না বস্তু তো তোমরাই ছিল সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত সেদিন শাস্তির শরিক হইবে ইন্ন কদু মুদর প্রতি আমি এইরূপেই করিয়া থাকি উহাদেরকে আল্লাহ প্রতীত কোন ইহ নাই বলা হইলে উহারা অহংকার করিত এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহাগণকে বর্জন করিবিলি সদ্য কল बर से तो सत्य लइया सत्य बोलिया स्वीकार कर आश्वाद ग्रहण करीतेफल पाई তবে তাহারা নয় যাহারা আল্লাহর এক বামদা উল তাহাদের জন্য আছে নির্ধারিত রিজি ফলমূল আর তাহারা হইবে সম্মানিতা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে ইউ বিকাশি তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে শুভ্র উজ্জ্বল যা হইবে পানকারীদের জন্য সুস্বাদু উহাতে ক্ষতিকর কিছু না এবং উহাতে তারা হইবে না তাহাদের থাকিবে আয়তোচনা হিগণ তাহারা যেন সুরক্ষিত ডিম্ব জিজ্ঞাসাবাদ করিবে কল কিন তাহাদের কেহ বলিবে আমার ছিল এক সঙ্গী সে বলিত বিশ্বাসী যে আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে আল্লাহ বলবেন তোমরা কি তাহাকে দেখিতে চাও অতঃপর সে ঝুঙ্কিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান নামের মধ্যস্থলে কল চল্লাহ বলিবে কসম। তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছ আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হইতাম আমাদের তো আর মৃত্যু হইবে না ইউ তলি প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না তো মহা সাফল্য এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা জালিমদের জন্য জালিমদের ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষা স্বরূপ انها شجره تخرج في اصل الجحيم يبق ुद्धगत হয় জাহান্নামের তলদেশেতে رؤوس الشياطين ইহার মোচা যেন মাথা অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করবে ইহা দ্বারা ইন্ হুম সৌবহাম তদপুরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্জ্বলিত অগ্নির দিকে উহারা উহাদের পিতৃ পুরুষগণকে পাইয়াছিল বিপদগামী এবং তাহাদের পদঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল পূর্ব পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম সুতরাং लक्ष्य कर जहां सतर्क करूह आहवान कर उत्तम सारा दान करी এবং তাহার পরিবার আমি উদ্ধার মহা তাহার বংশধরদেরকেই আমি বিদ্যুবান রাখিয়াছি বংশ পরম্পরায় সমগ্র বিশ্বের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক ইন্ন কগালিক এইভাবেই ायण पुरस्कृत कर আর ইবরাইম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত তাহার প্রতি পালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে ইসলি যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল তোমরা কিসের পূজা করিতেছি তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইহা গুলিকে চাও জগৎসমূহের প্রতিপালকের সম্বন্ধে তোমাদের ধারণা কি অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইলো এবং বলিল আমি অসুস্থ অতঃপর परेशर्पणे उ देवता गुलिर निकट गल तुमरा खाद्य ग्रहण करा क्यों मैरा তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বলো না উহাদের উপর সবলে আঘাত হামিল তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল সে বলিল তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো তোমরা কি তাহাদেরই পূজা করো এবং তোমরা যাহা তৈরি করো তাহাও বুনিয়ান উহারা বলিল ইয়ার জন্য এক ইমারত নির্মাণ করো अतपर इवलंत निक्षेप कर दिल सेक दिखे चलिल अवश्य कर सत्कर्मपराय सन्तान दान कर एक स्थिर बुद्धिपुत्र सुसंबाद दिल فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ فَعَلْ مَا تُؤْمَرْ سَتَجِدُنِي इब्राहिम वत्स्य स्वप्ने देखी तुम्हें जब कर अभिमत की बोल से बलिल हेर पिता अपनी जहाँ आदिष्ट हईया कर आल्ला इच्छाय আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করিয়া সাইিত করিল ওনা তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম হে ইব্রাহিম করিলে এইভাবেই আমি সৎ কর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চয়ই ইহা ছিল স্পষ্ট পরীক্ষা ও সাহু আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানের বিনিময় ও চরি আমি ইহা পরবর্তীতে স্মরণে রাখিয়াছি সাল ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসা কে সে ছিল এক নবী সৎকর্মপরানদের অন্যতম আলু আলহা আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইসা কেউ তাহাদের বংশধর মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট উত্তাচারী কদম আমি অনুগ্রহ করিয়াছিলাম মুসা এবং তাহাদেরকে এবং উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী আমি উভয় কেছিলাম হুম সৈরকিন এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে उभय के परवर्ती स्मरणे सलामुन्न मुसादल मुक्सनी भरा पुरस्कृत करी আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল রাসুল একজন ইত্ত স্মরণ কর সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না তোমরা কি পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ আল্লাহ কে যিনি প্রতিপালক তোমাদের প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্ব পুরুষদের কিন্তু তাহ বান্দাদের কথা স্বতন্ত্র আমি ইয়া পরবর্তীতে স্মরণে রাখিয়াছি সালাম এইভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি ইং নাই বিনী সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম লুতো ছিল রাসুল একজন আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম ইন अवशिष्ट दे के सम्पूर्ण भाव ध्वस कर তোমরা তো উহাদের ধ্বংসাবেশ গুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও তোমরা অনুধাবন করিবে না ইউনেসো ছিল রাসুলদের একজন ইস আক ফুলকিল স্মরণ কর যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌজানে পৌঁছিল অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল পরে এক বৃহৎকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল তখন সে নিজেকে সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত তাহলে তাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইতে উদরে আমি বিপ করিলাম এক তৃণহীন এবং সে ছিল রুগ্ন পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম তাহাকে আমি এক লক্ষ্য ততধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম এবং তাহারা ইমান আনিয়াছিল ফলে আমি তাহাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান आमे के दर के नारी रूपे सृष्टि कर प्रत्यक्ष अला गड़ा कथा बोले अलाफ् मिन इफ्किम সন্তান তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন তোমাদের কি হইয়াছে তোমরা কিরূপ বিচার কর তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত নাসাবা করোহারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে অথচ জিনেরা জানে তাদেরকে নিশ্চয় উপস্থিত করা হইবে শাস্তির জন্য বলে মহান বান্দাগন ব্যতীত তোমরা এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা তোমরা কাহাকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না ইসল কেবল প্রজ্জ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায় মানুল এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোন কিতাব থাকিত আমরা অবশ্যই আল্লাহর কিন্তু উহারা কুরআ প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে আমার পেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির যে তারা এবং আমার বাহিনী হইবে বিজয়ীম অতএব কিছু কালের জন্য তুমি ওদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে উহারা কি তবে আমার শাস্তির ত্বরান্বিত করিতে চায় তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়ে আসবে। তখন সতর্ক কৃতদের প্রভাত কত মন্দ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী ওসল মুন্নাল শান্তি বর্ষিত হোক রাসুলদের প্রতি আর সকল প্রশংসা জগৎ প্রতিপালক আল্লাহরই প্রাপ্য